من <cin> وبط <stereotype and true choses> রাতাম রসুলিলামলা আলমিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলমিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন সে আল্লাহ ফাকিরি অক্রিয়া আল্লাহ পাকরবুল আলম যেন আমাদেরকে তার তৌফিক দান করেন তার সুন্দর করে এ বাদতে তৌফিক দান করেন সাল্লা এবং সালাম নাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসালামের প্রতি যিনি আল্লাহ পাকের নিয়মের সবচেয়ে বেশি শুক্রগুজার বান্দা ছিলেন আমরা তফসিল করোয়াজিয়াত থেকে সুরায় নাজিয়াতের আয়াত নম্বর সাতাশ এবং আঠাশে আল্লাহ পাকের সাদ করছেন এখান থেকে আল্লাহ পাকবুল আলমিন পাকের যে সৃষ্টি রয়েছে তার কিছু বর্ণনা করছেন তার মধ্যে আকাশের সৃষ্টি পাক কাফের মুর্শিকদেরকে বিশেষ করে বলছেন যে দেখো তোমাদের কে সৃষ্টি করা বেশি জটিল নাকি আকাশ সৃষ্টি করা জমিন সৃষ্টি করা জটিল আল্লাপাকের দিকে লক্ষ্য করলে কোনোটাই জটিল নয় পাকের কাছে যেমন মানুষ সৃষ্টি করা সহজ তেমনই সারা পৃথিবীর যে কোনো বস্তু সৃষ্টি করা সহজ আল্লাহ পাকের জন্য সব কিছুই সহজ কারণ আল্লাহ পাককে কোনো মেহনত পরিশ্রম করা লাগে না শুধু একটি কথা বলার লাগে কোন হয়ে যাও হয় তখন হয়ে পড়ে কিন্তু এখানে যে আল্লাহ পাক বলেছেন আর এইরকম বেশ কিছু আয়াত করা অনেকেরেমে রয়েছে যা কাফের মুশ্রেকদের পুনরুত্থান সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তোমাদের পুনর্জীবিত করা আর আসমান জমিন সৃষ্টি করা কোনটা বেশি জটিল হইতে পারে কোনটা বেশি ভারী হতে পারে এটা মানুষের দিকে লক্ষ্য করে মানুষকে যদি দুটো কাজ করতে দেওয়া যায় একটা বড় ধরনের কাজ আর আর একটা তুলনামূলক ওই যেটা কাজ বলা হল তার চাইতে একটু হালকা তাহলে স্বাভাবিক ওর জন্য হালকা আর ভারীর প্রশ্ন উঠবে কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে সে প্রশ্ন নেই আল্লাপাক রবুল আলম তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন না বা করবেন না এইরকম ধারণা কেন আল্লাহর যেন তো বড় সহজ যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা দলিল হিসাবে পরকাল যে হবে আর বিচার দিবসে পাক উপস্থিত করবেন নতুন জীবন দান করে এর দলিল প্রমাণ হিসাবে আল্লাহ রব্দুল্লাহ একটি দলিল পেশ করেছেন যে যেই আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ তার জন্য আর একটি দলিল হচ্ছে যে আল্লাহ আল্লাপাকের সৃষ্টি ছোট বড় বহু রকমের রয়েছে যে আল্লাহ বড় বড় সৃষ্টিকে সৃষ্টি করে সূর্য চন্দ্র আসমান জমিন পাহাড় পর্বত ইত্যাদি সেই পাক সাড়ে তিন হাতের মানুষ সৃষ্টি করতে পারবেন না আবার महानल्ला आन तुम असदाल हे मानसरा तुम्हारे सृष्टिरा बसि कठिन ना कि आकाश सृष्टिरा जाह बन रफा समा फसाउल्ला के आकाशे छाद मान हाद आकाशर छाके रब्बुल आलमीन उच्चे तुले फसाउल भारसाम्यपूर्ण कर আল্লাপাকের এই সৃষ্টিতে কোনো রকমের ব্যতিক্রম কোনোরকমের ত্রুটি এরকম কিছু নেই আল্লাপাকের এই সৃষ্টি যেমন হওয়ার প্রয়োজন তেমন করে আল্লাহ আল্লাপাক রব্বুল আলম সৃষ্টি করেছেন ও আকতাশালাহা ও আখ রাজা দোহাহা আর আল্লাহ পাক রাতকে ঢেকে দিয়েছেন অন্ধকার দিয়ে ও আখরাজা দোহাহা এবং আল্লাহ পাক বের করেছেন প্রকাশ করেছেন দিবালোককে আল্লাপাকি রাতের পরে দিন নিয়ে আসেন আর দিনের পরে রাত আসেন আল্লাহ অন্ধকার করেন রকম অবস্থায় যদি তোমাদের জীবন যাপন বড় কষ্টকর বা অতাকালে এরপরে পাক জমিনকে বিস্তৃত করেছেন জমিনকে আল্লাহাক বিছিয়েছেন দাহা মানে বিছানো বসবাস যোগ্য করা এর দ্বারা বোঝা যায় যে আকাশ আগে সৃষ্টি করেছেন তারপরে জমিনকে আল্লাহাক বলছেন আল্লাপাক্ষেত্রে কোন সুরার নাম ওখানে প্রচলিত যেটা উপমহাদেশে প্রচলিত না ফসেলাদ যার অপর নাম হামিম সাজদা তার আয়াত নম্বর নয় থেকে বারোতে আল্লাপাক এর করেছেন বিস্তারিত আসমান জমিন আর সমস্ত আল্লাপাকের সৃষ্টির সূচনা কেমন করে আল্লাপাক সৃষ্টি করলেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন শুরু করেছেন জমিন দিয়ে যে আল্লাপাক প্রথম জমিন সৃষ্টি করেছেন আর এখানে আয়াত বলে যে আল্লাপাক আগে আকাশ সৃষ্টি করেছেন তাহলে দাহা মানে সৃষ্টি করা নয় দাহা মানে হচ্ছে বিস্তৃত করা বিছিয়ে দেওয়া তো এই জন্য এইভাবে সমন্বয় হইতে পারে আর এটাই ঠিক যে আল্লাপাক রব্বুল আলমিন আকাশকে প্রথম সৃষ্টি করেন তারপরে সেটা গোটানো ছিল মরানো ছিল আর সেটাকে দাহা যেটাকে দাহুন আরবিতে বলছিয়েছেন এইটা আসমান সৃষ্টি করার পরে করেছেন আল্লাহ এর সাদ করেছেন আখরা যা মিনহা মা আহা আমার আহা এবং এই মাটি থেকে আল্লাহ পাক তার পানিও বের করেছেন এবং তার তৃণভূমিও বের করেছেন গাছপালাকে আল্লাহাক উদ্গত করেছেন ওলজিবালা আর সাহা এবং পাহাড় পর্বতমালাকে আল্লাহ পাক দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন মাতা আল্লা খুম বলে আন এ সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের কি জন্য আসমান জমিন এবং আসমান জমিনে তোমাদের উপজীবিকার ব্যবস্থা এসব আল্লাহ পাক কেন করেছেন পানি আবার তৃণভূমি এসব কেন আল্লাহ বলছেন মাতা আল্লাখম তোমাদের ভোগের সামগ্রী হিসাবে বলে আন আমেক আর তোমাদের গৃহপালিত পশুর খাদ্য হিসাবে কনোটা মানুষের খাদ্য আসে আর কোনোটা মানুষ যেসব পশুর প্রয়োজন মনে করে আর সেগুলিকে পশে সেগুলির খাদ্যের ব্যবস্থা হয় যেমন ঘাস পাত ইত্যাদি আল্লাহরা শুনে রাখো যখন চলে আসবে মহা সংকট সংকট হচ্ছে দিবস যখন চলে আসবে সেই সেইদিন মানুষ স্মরণ করবে স্মরণ করবি মা যে সে কী জোর প্রচেষ্টা চালিয়েছিলাম। পৃথিবীতে যা করেছিল এত যাক স্মরণ করবো আমি কি করে এসেছিলাম আমার জোর জীবনে কিসে ছিল পয়সা উপার্জনে নেতৃত্বের জন্য না মানুষ ক্ষয়ক্ষতি করার জন্য না ভালো করার জন্য ইমান এবং আমার ভালো আমল ছিল কি সব কিছু স্মরণ করবে সেই দিন এবং দর্শকদের জন্য সেই দিন জাহান্ন প্রকাশ করা হবে জাহান নামকে আল্লাহাকালমিন এই হাসরের মাঠে উপস্থিত করবে টেনে যেমন বিসাল্লা হাদিস হাজির করবেন এবং দর্শকরা দেখবে শুধু কাফেররা দেখবে যারা জাহান্নামী হবে শুধু পাপিস্টরাই দেখবে না মমিনরাও দেখবে এই ক্ষেত্রে দুটি মত থাকলেও সঠিক হচ্ছে আল্লাহ আলাম। যে সকলেই দেখবে যাতে করে মোমিনরা আল্লাহ পাকের আরও বেশি সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হৃদায়ত দান করেছিলেন আল্লাহাক আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালো পথে চলার আল্লাপাককে বিশ্বাস করেছিলাম পরকালকে বিশ্বাস করেছিলাম আল্লাপাকের রসুলকে বিশ্বাস করেছিলাম কোরআনে কেরিমের বাস্তবায়ন করেছিলাম তাই আলহামদুলিল্লাহ এই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে আল্লাহ পাক তারপর এরশাদ করে ফাম যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর রাসুলের হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করে যে কোন গুনাহা করা যে আল্লাহ নিষেধ করেছে বাড়াবাড়ি করা শিরিক করা বিদাত করা বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা ফরজ ফরোজ অজেবাদ পাঁচ অক্টর নামাজ না পড়া বাড়াবাড়ি করা যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে ওয়া আসার আল দুনিয়া এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল আল্লাহ পাক দুটি কথা বলেছেন বাড়াবাড়ি করলো নিজেকে সংযত করলো না আল্লাপাক রাব্বুল আব যে সীমানা নির্ধারণ করেছেন চলা ফেরার জন্য জীবনযাপনের জন্য সেখানে থাকলো না বরং সীমা অতিক্রম করে গেল আর পার্থিব জগৎকে প্রাধান্য দিল পার্থিব জগৎকে প্রাধান্য আপনি দিচ্ছেন না দিচ্ছেন না এই বিষয়টি আপনি নিজেই চিন্তা করুন যদি দেখা যায় যে আপনার দিনের কাজ ইমান এবং আমলের কাজ আপনার ধর্মীয় কাজ দেখা যায় যে দু নম্বরে আর যেটা আপনার দুনিয়ার কাজ সেটা কিন্তু এক নম্বরে সবসময় থাকছে আপনার বাস্তব জীবনে বুঝতে পারবেন আপনার ঘুম এটা হচ্ছে আপনার দুনিয়া আর ফজরের সলাৎ এটা হচ্ছে দিন তাহলে দুনিয়ার আখেরাতের মধ্যে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে ফজরের সময় আপনি মসজিদে গিয়ে জামাতে সময় মতো নামাজ পড়েন কি এতেই ফুটে উঠবে আর শুধু মুখে দাবি করবেন যে আমি ভাই দুনিয়া করলেও আমি একজন মুসলিম দুনিয়া আমার দুই নম্বরে আমার আগে হচ্ছে দিন আগে হচ্ছে ইসলাম শুধু মুখে দাবি করলে তাহেন আপনার কাজে প্রমাণ করবে আপনি যদি দেখেন যে আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি হারাম খাই না হালাল রুজি আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন হারামে চলে গেলেন আপনি এরকম না করে আপনি হারাম থেকে বেঁচে থাকলেন তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আমি আখেরাতকে প্রাধান্য দিয়েছি হারামের সুযোগ সুবিধা বেশি হারামে দ্রুত উপার্জন হইতে পারে রাতারাতি বড় হওয়া যেতে পারে কিন্তু আমি হারাম কেন করি না কারণ আমি আমার দিনকে আমার ইমানকে আমার ইসলামকে আমার আখেরাতকে প্রাধান্য দিচ্ছি আর যদি দেখা যায় আপনার হালাল আছে হারাম আছে তাহলে আপনি পয়সাকে প্রাধান্য দিচ্ছেন আপনার ইমান ইসলামের ওপর এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি আখেরাত কে প্রাধান্য দিচ্ছেন না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তারা জাহান্নামি হবে আল্লাহ আর যারা আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহ বলেনি যে সংসার ত্যাগ হয়ে যাওয়া আল্লাহ বলেননি যে তুমি টাকা পয়সা উপার্জন করিও না আল্লাহ বলেননি যে তুমি নেতৃত্ব দিও না দুনিয়ার যা আল্লাহ হালাল পথে দিয়ে দেন সবকিছু করতে বলেছেন হালাল পথে এই জন্য আল্লাহ পাক কোরআন এখানে দোয়া শিখেছে সবচাইতে ব্যাপক অর্থপূর্ণ দোয়া নবী বেশি বেশি পড়তেন রব্বানা আতেন আফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা দুনিয়ারও হাসান আপনি কলান কামনা করুন আল্লাহ পাকের কাছে আর আখেরাতের হাসানুনিয়া আল্লাহ আল্লাহ তোমার অনুগ্রহ করেছেন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন সুতরাং তুমি আল্লাহর এহসান করো আল্লাহাকবুল আলমিনের সাথে এহসান করাম আল্লাহ এবাদত বন্দিকে সুন্দর করা আল্লাহ পাক সম্পর্কে আকিদা সুন্দর থাকা আল্লাহ পাকের দিন মেনে চলা আর মানুষের সাথে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ আর দিন দুটোই নিয়ে চলতে বলেছেন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করো যাতে করে জান্নাত পাই আল্লাহাক বলছেন যারা ও আসার আল হায়াত পার্থিব জগৎ কে প্রাধান্য দেবে জাহান্নামি তাদের আবাসস্থল হবে এখানে অল্প সময়ের বিরুদ্ধে দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আসছি মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते पृथ्वी बांगलार नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस बृहस्पतिवार सन्धार साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटा सब जरूरी कथा एवं कर्म पूर्वे विद्दे अजान की तात्पर्य अजान शेषे जा जीवन सफलता मुखर पवित्रत मल्लाजिलतारेलवार अनिवार्य शेखीन तुन्नार आलोकें जीवन गढ़ारिस्ट बांगल मीन आदिल्लाकाम दर्शे हादीर सुव्यवस्था अपन सकल के शारदरमंत्रण जाना देखो बुलुगुल माराम दर्शे हादी शुदुम्र पिट्टी बांगल्लार परवर्ती अनुष्ठान पिछटी ভাতিমন্ডলই ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করেছিলাম সুরায় নাজিয়াতে আল্লাহ পাকর্বুল আলমিন সুরায় নাজিয়া আয়াত নম্বর আটত্রিশ উনচল্লিশ এর সাদ করছেন তার আগের আয়াতের আলোচনা হয়েছে যারা বাড়াবাড়ি করবে আর পার্থিব জগৎকে প্রাধান্য দেবে ফাইন্হিমাহি আলমাওয়া জাহান্নাম তাদেরই বাসস্থান জাহান্নাম তাদেরই বাসস্থান ও আম্মামান খাফা মাকা মারপবে অক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানো ভয় করবে আল্লাহর সামনে হাজির হইতে হবে আল্লাপাক আমাদেরকে উপস্থিত করবেন বিচার দিবসে আর সেখানে আল্লাহ করতে হবে যতক্ষণ আমার পৃথিবীর সমস্ত কাজ কর্ম আকিদা আমল আখলা চরিত্র ইবাদতবন্দিগীর হিসাব না হবে আল্লাহর সামনে থেকে নড়তে পারবো না যদি এই জবাব জবাবদেহিতে ফেল করি তাহলে জাহান্নামে যেতে হবে যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়া কে ভয় করেছে রবের সামনে যেদিন দাঁড়াতে হবে সেই দিন মুসলিমদেরকে প্রথম প্রশ্ন করা হবে তাদের তাহলে আর সলাপি হইতে পারে যে প্রথম যে প্রশ্নটা হবে তার উত্তরই প্রস্তুত নেই তারই জবাব নেই তাদের কাছে তাহলে কি করে পাশ করবেন সাল্লা সাল্লামের স্পষ্ট সেই হাদিস যে যদি নামাজ এই সলাতে ফেল করে যায়। তাহলে ফাকাদ খাবা ও খাসের তাহলে সে ক্ষতিগ্রস্ত সে হতভাগা অন্য হাদেশ রয়েছে তাহলে অন্য আমল আমলে অবশ্যই ফেল করবে তাহলে শুধু জাকাত হজ পয়সা ছিল হজ করেছেন অথবা আরও কিছু জনকল্যাণমূলক কাজ করেছে এগুলিতে তো নাজাত পাওয়া যায় না প্রথম যে প্রশ্ন হবে তার প্রস্তুতি সেখান থেকে শুরু করতে হবে তব ঠিক রেখে শির মুক্ত হয়ে প্রথম নামাজ দিয়েই শুরু করতে হবে আর নামাজ হচ্ছে আপনার অন্তরে যে ইমান আছে তার বাস্তব প্রমাণ আপনি প্রমাণ করছেন দিনে পাঁচ বার করে যে আমার অন্তরে ইমান আছে আমি একজন মুসলিম আর আর নামাজ পড়ে না প্রমাণ নেই তার কাছে কিছু আপনার মাঝে আর একজন মুসলিম মাঝে পার্থক্যটা কি পার্থক্য কোথায় তাহলে এই জন্য বাইনাল আবিদা বাইনাল কুফুরে তার আল্লাহর বান্ধার মাঝে আর কুফুরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সলা সলা দিয়ে পার্থক্য হয় যে নামাজের সময় রাস্তায় বসে আছে একজন অমুসলিম আর আপনিও বসে আছেন তার কোন পার্থক্য নেই নামাজের সময়জরে শুয়ে থাকে অমুসলিম শুয়ে থাকে আপনি মুসলিম শুয়ে থাকেন তালে পার্থক্য নেই যায় আপনার উঠে যায় অসলিমাক আলমিন এরশাদ করছেন যারা রবের সামনে দণ্ডায়মান হওয়া ভয় করলো নাহান হাওয়া আর নিজেকে বাঁচিয়ে রাখলো নিজেকে বিরত রাখলো আনিল হাওয়া কামনা বাসনা থেকে হাওয়া বলা হচ্ছে কুপ্রবৃত্তি আপনার মনে যা বলে তাই শুনলেন না আপনি মনে যা বলে তা যাচাই করলেন আল্লাহ আল্লাপাকের বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যে ইসলামে কি এটার অনুমতি আছে আল্লাপাককে আমাকে অনুমতি দিয়েছেন এই কথা বলার এই কাজটা করার এই এইরকম পদক্ষেপ নেওয়ার আল্লাহকে অনুমতি দিয়েছেন আপনি আগে জিজ্ঞাসা করেন আপনার মনে যে কথা আসছে প্রথম জিজ্ঞাসা করেন এর উত্তর নেন যদি আল্লাহ বা তার রসলের পক্ষ থেকে অনুমতি পেয়ে যান তখন কদম উঠাবেন তাহলে আপনি মনের পূজা করলেন না আল্লাহ পাখের আল্লাহ পাখের অনুগত হলে রসল উল্লাহ আর যদি দেখা যায় যে মনে যা লাগছে তাই বলছেন মনে যা আসছে তাই করছেন মনে যেমন লাগে জীবন জীবনযাপন করা তেমনই করেন তাহলে আপনি মনের কামনা বাসনার উপাসনা করলেন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজেকে কামনা বাসনার অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে ফাইনাল জান্নাত হচ্ছে তাদের বাসস্থান তাহলে জান্নাতে করা যাবে তাও আল্লাহ বলে দিলেন আর জাহান্নে করা যাবে তারাও বলে দিলেন তারপর আল্লাহ ক্যামত সম্পর্কে বলছেন যে লোকেরা জিজ্ঞেস করে হে নাবি তোমাকে ক্যামত সম্পর্কে আইয়া না মুরসাহা এই ক্যামত কখন ঘটবে মুরসাহা কখন ঘটবে ক্যামত এরসা বলা হাই নৌকো বা নদীতে সমুদ্রে চলতে চলতে কোনো জায়গায় যখন থেমে গেল এটাকে বলা এর তো ক্যামত কখন এসে থেমে যাবে অর্থাৎ ক্যামত ঘটবে নবীকে আল্লাহ আকরব সম্বোধনকে বলছেন যে হে নবী তার আলোচনার সাথে তোমার কিবা বা সম্পর্ক ক্যামত কখন হবে কোন দিনে হবে কত সালে হবে এসব বলা তোমার কাজ না ওর সাথে তোমার কি সম্পর্ক এলা রব্য কামন এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছে রয়েছে আল্লাহ পাক এই গায় এই অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি ইন্নামা আন্তা মনুদেরও তবে তোমার কাজ হচ্ছে যে তুমি যারা ভয় করে তাদেরকে সতর্ক করবে ইন্নামা আন্তা মনুদের তুমি সতর্ক করবে মাইয়াক সাহা ওই সব লোকদেরকে যারা ভয় করে আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে আল্লাহ পাখের আজাবকে ভয় করে আল্লাপাকের সামনে জবাবদেহি করতে হবে এই সব ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তার আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তার পরকাল সম্পর্কে চিন্তাশীল পরকালের আজাবকে ভয় করে আল্লাহ পাখের দুনিয়ার গজলকে ভয় করে আল্লাহ পাখের আজাবের ভয়ে যারা গোনাহা থেকে বেঁচে থাকে তাদেরকে সতর্ক করবে সতর্ক তো রাস্তরুল্লাহ সকলকে করেছেন আবু জাহাল আবুল্লাহকেও করেছেন যারা কুফির অবস্থায় চলে গেছে তাদেরকেও করেছেন কিন্তু তারা যেহেতু উপকৃত হয়নি এই জন্য বিশেষভাবে ওই লোকদের জন্য তুমি যারা তোমার তার উপকৃত হইল ইল্লা কাহ না হারাও না আল্লাহাক বলছেন যে ক্যামত যখন আসবে আর ক্যামত যখন দেখবি আর ক্যামতের যে ভয়াবহ অবস্থা হবে তখন মনে হবে যে পৃথিবীতে একটা দিনের হয় অর্ধেক সকালবেলা যতটা সময় হয় এতটা সময় থেকে এসছি অথবা বিকালের সময়টা থেকে এসেছি কান না হমে নাহা মানুষরা যখন এই কেয়ামতকে দেখবে যেদিন ক্যামত ঘটবে বিচার দিবসে হাজির হবে লামিয়ালু মনে হবে যে তারা অবস্থান করেনি পৃথিবীতে আর কেউ বলেছে যে কবরের জীবনে কবরে যে থেকে এলো কবরে হতে থেকেছে মারা যাওয়ার পরে তারপরে ক্যামত হয়েছে কিন্তু ক্যামতের আজাব কবরের আজাবের চাইতো বড় কঠিন যার ফলে যখন বড় আজাব দেখবে ছোট আজাবগুলি ভুলে যাবে দুনিয়া অনেক কষ্ট করেছে বড়ই কষ্ট করেছে দুনিয়ায় কিন্তু ওই স্পষ্ট কিছু মনে হবে না আর দুনিয়াতে থেকেছে একশো বছর দুশো বছর থেকেছে কিন্তু সেটা মনে হবে কিরকম যে পৃথিবীতে অবস্থান করেনি অথবা কবরের জীবনে অবস্থান করেনি ইস তবে এক বইকাল একদিনের বেলা অবস্থান করেছে অথবা একদিনের সকাল একটা দিনের সকাল বেলা শুধু থেকে এসছে এরকম মনে হবে আল্লাহাকের এইরকম ভয়ানক আজাব কেমতের দিনে রয়েছে আল্লাহাক আমাদেরকে যেন আল্লাহাকের আজাব থেকে দুনিয়া আজাব থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ করে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন আসসালামাইকুম এটা প্রশ্ন আছে বলছি দুনিয়াতে যদি কোনো মানুষ মানুষকে খুন করে কিভাবে হবে দুনিয়াতে যদি মানুষ খুন করে কোন মানুষকে আর আল্লাহফাক যদি মাফ না করেন বা কেশ কেমন করা হবে এক কথা এই তো আল্লাহ খুব বড় অপরাধ অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাফাক কঠোরভাবে হারাম করেছেন আর তারপরে তিন নম্বরে আল্লাহা জেনার কথা উল্লেখ করেছে ওই খুন যদি কেউ করে তাহলে কয়েকজনের হক নষ্ট করলো যেই ব্যক্তি কে খুন করেছে তার হক নষ্ট করেছে আর ওর স্ত্রী ছেলে মেয়েদের হক নষ্ট করেছে অ্যাতিম বেদ বা বানিয়েছে বাপ মায়ের হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে বাপমা বিরুদ্ধ হয়তো এই একটাই ছিল ছেলে যে উপার্জন করে খাওয়াইতো বাপমাকে তা তাদেরও হক নষ্ট করেছে ইত্যাদি অনেক লোকের হক জড়িত এবং আল্লাহ পাকেরও হক জড়িত সুতরাং এই লোকের ক্ষেত্রে আল্লাহ পাক যে মাফ করবেন যদি তবা করে যাই তাহলে আল্লাহ মাফ করবেন এতটুকু যে আল্লাহর হক মাফ করবেন কিন্তু বান্দার হকের ক্ষেত্রে ক্যামতের দিনে তাকে ধরে নিয়ে এসে হাজির করবে ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে যে আল্লাহ সাল ফিমা রব্বে হে আমার রব একে জিজ্ঞেস করো কেন আমাকে খুন করেছে ধরে নিয়ে হাজির করো তখন এ যদি সংশোধন করে গিয়ে থাকে তো আল্লাহ তো রাজি করবে আর না হলে শাস্তি অবশ্যই ফিরতে হবে এইরকম অপরাধের শাস্তি অবশ্যই জাহান্নামে পেতে হবে যদিও তার ইমান ইসলাম ঠিক থেকে তাকে বঙ্গ না করে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলমিন ওখানে এইরকম আর কে শ্বাস কেশাস করবেন না তবে আল্লাহ পাক আজাব দেবে কবরের জীবন আজাব রয়েছে তারপরে জাহান্নামে আজাব রয়েছে ইত্যাদি আর ওই সব যারা আত্মীয় স্বজন যাদেরকে অসহায় বানিয়ে দিয়েছে স্ত্রী ছেলে মেয়েদেরকে তাদেরও একটা হক জড়িত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনে হতে পারে এই ক্ষেত্রেই বলা হয়েছে যে সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে যাবে কিন্তু লোকজনকে দিতে দিতে দিতে কারণ হক নষ্ট করে এসছে দিতে দিতে কাউকে খুন করে এসছে তোর আপন যেন সব নিয়ে যাবে তার নেকিগুলো নিয়ে যাবে তো এইভাবেও প্রতিশব্দ হবে দুনিয়ায় রক্তপণ দেওয়া হয় যদি খুনের বদল খুন না হয় তাহলে ক্রিয়াত রয়েছে রক্তপণ আর ওখানে নেকি দিয়ে পেমেন্ট করবে অথবা ওদের গোনহার বোঝা চাপিয়ে দেবে নেকি যদি না থাকে তো গোনার বোঝা ওই লোকগুলি যারা মুজলুম হয়েছে নির্যাতিত হয়েছে তারা গুনাগুলি এর ওপর চাপিয়ে দেবে ওরা চলে যাবে আল্লাহ ফখরবুল আলম যেন ভুল ভারন্তি আমাদের করে দেন আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করেন وَعَرَفْتُ الله رَبّي أَشْرَقَ النُّورُ بِقَلْبِي مَلأَ الْقَلْبَ شُرُوحَ حَيَاتِي مُلَأَ ضَاءَ اللهُ دَرْبِي يَا لَسَعْدِي وَهَنَائِي يَا لا عَزِّي وَعَلَائِي لَا يطيب العيش إلا রফতর বেক বে মলবে শুরু হ্যাঁ আল্লাহ রুব এ শিয়ান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 इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठ टुन सम्प्रचार सकाल सतटदेश